আইশার আদেলাহ তাল্লাহতে বর্ণিত তিনি বলেন ফাতিমার কি হল সে কেন আল্লাহকে ভয় করছে না অর্থাৎ তার এ কথায় যে তালাক প্রাপ্তা নারী অর্থাৎ তার স্বামীর থেকে খাদ্য ও বাসস্থান কিছুই পাবে না